শ্রোতা বন্ধুরা হাজার বছরের ইতিহাস আমাদের বর্ণময় স্মৃতিকে ধারণ করে আছে আমাদের অস্তিত্বের শেকড়ে গাঁথা মহা আমাদের পবিত্র কাবা জীবনের লালিত সকল স্বপ্ন সকলে সাধ আর সকল অভিলাষ এসে আছড়ে পড়ে এই কাবার সোনালি দরজায় কি আবেগ মথিত কাবা কি উচ্ছ্বাসের আগা আমাদের প্রিয় বাইতুল্লা যোগ যোগান্তরের সমস্ত উত্থান পতনে কাল মহাকালের সমস্ত পথ ও প্রান্তরে এই কাবা আমাদের চলার পথের নির্দেশক এই বাইতুল্লাহ আমাদের জীবনের মাইল ফলক সর্বযুগে সর্বসময়ে এই কাবা ও বাইতুল্লাহ আমাদের আহ্বান করে শাশ্বত সুখ শান্তি আর সমৃদ্ধির পথে এই আহ্বানে জীবন পরিচালনার অনুপ্রেরণা পেতে রং ধনু সাংস্কৃতিক ফোরামের অনুপম আয়োজন পথে Rang dhanurang Rang dhanurang Rang dhanurang